بسم الله الرحمن الرحيم بارونکو নামায় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ও মান احسن قولا ممن دعا الى الله وامر صالحا وقال انني من المسلمين আমাদের হদিস মারাম হাদিস জানাজা সম্পর্কীয় বা মাইয়াত সম্পর্কীয় সেই হাদিসগুলি সেই হাদিসগুলির ব্যাখ্যা ইন্সা আল্লাহ তালা পেশ করব মা এসি আল্লাহ তহা থেকে বর্ণিত তিনি বলছেন আন্না নবিয়া সাল্লিম হিনা তোফি যখন নবী করিম সাল্লিয়াল ইন্তেকাল করলেন ওয়াফাত পেলেন তো তোফিয়া মানে আ আল্লাহ আল্লাপা গ্রহণ করলেন তা ওফা মানে হচ্ছে আত্মা গ্রহণ করা আর যাদের এখন মৃত্যুর সময় আসে নাই তাদের নিদ্রার সময় আল্লাহাক তাদের আত্মাগুলিকে কি করেন গ্রহণ করে নেন আল্লাহ আত্মা গ্রহণ করার পদ্ধতিটা কেমন সেটা আমাদের বোধগম্য যে ঘুমের অবস্থায় মানুষের আত্মাকে আল্লাহ গ্রহণ করে দেন তারপরে আল্লাহ থাকলে ফিরিয়ে দেন আর যদি আজকে একে নেব আর ফিরিয়ে দেন না যেমন আল্লাহ তো তুফিয়া মানে অফাত পেয়েছেন মানে তার আত্মাকে আল্লাহ পাক গ্রহণ করেছেন আত্মা গ্রহণ করে না পরে কি বেঁচে থাকে নাকি হ্যাঁ তারপরে হায়াতুল নবী নবী বেঁচে আছেন বলবেন তারপর কোরআনকে বিস্পষ্ট ভাষা আল্লাহ বলছেন কয়েকটি আয় রয়েছে মত সম্পর্কে নবী করিম সালাম যখন ইন্তেকাল হয়ে যায় সুজিয়া তখন ঢেকে দেওয়া হয় তাকে মানে তার মোবারক দেহকে বেবরুদ্দিন এমন এক চাদর দিয়ে যে চাদরটি ছিল হেবারা মানে হেবুরি চাদর হেবিরি চাদর আমাদের দেশের ভাষায় উর্দু এটি সুতির কাপড় হইত এবং সেই কাপড়টিতে দুই রং থাকলে আঁক হয় তাই না একটা সোজা একটা রঙ গেছে আর তারপরে একটা তানা আর বানা বলে তাঁতিদের ভাষায় হ্যাঁ লম্বা যেটা থাকে সেটাকে তানা তানা বলে আর তারপরে যেটা আড়াআড়ি থাকে সেটাকে বানা বলে দুটা দু রঙের থাকলে সেটাকে বলা হয় সেটাকে ঢেকে দেওয়া হয় তাহলে ঢেকে তৈরিকা ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম তার একটি বিষয় হচ্ছে এসতেহবাব ও জাসাদুল্লাহ বা কুল্লি মৃত ব্যক্তির পুরো শরীরকে ঢেকে দেওয়াই হচ্ছে সন্ন্যত ব্যবস্থা হাত খোলা না রেখে সবসময় চেহারা খোলা আছে বা হাত পা খোলা আছে না খোলা রাখবেন না এতে একটা ফায়দা যে মশামাশি মশবে না তারপরে ধুলোবালি পড়বে না ময়লা আবর্জনা পড়বে না ইত্যাদি আর তার আগে বলব যে এটা হচ্ছে এবাদতগতি বিষয় নবী সাল্লি মুবারিক দেহকে যখন ঢেকে এটা হয়েছে আমাদের দিনী বিষয় বিষয় মানে এটাই একটা কাজ কোন কারণ না বুঝি হেকমত রহস্য বুঝিয়া না বুঝি আল্লাহর আনুগত্য করা রসুর আনুগত্য করাই হচ্ছে এবাদত যে কোনো ক্ষেত্রে তো সাহাবাহিকরা আমরা নিশ্চয়ই এই সৈন্য জানতেন নবী করিম সাল্লা সাল্লাম থেকে যার ফলে তারা দেহকে ঢেকে দিয়েছেন চাদর দিয়ে এতে আরেকটা ফায়দা যে সবসময় খোলা থাকলে অনেক সময় চেহারা বিকৃত হইতে পারে তার থেকে রক্ষা করলে ঢাকা জিনিস ঢাকা জিনিস সুরক্ষিত থাকে মোত্তাফা হাদিস বোখারি মুসলিমের এই হাদিস থেকে বোঝা গেল যে মৃত দেহকে ঢেকে রাখতে হবে ফাহু আফলিন বাহে মাকসুফাল আল চেহারা খোলা বা হাত পা খোলা বা এইরকম অবস্থায় না রেখে ঢেকে রাখাই হচ্ছে উত্তম আর দফন যখন তখন তার আগে তো কাফন দেবেন এমনকি প্রথম যেই ব্যক্তি নিহত হয় মানব জাতির ইতিহাসে প্রথম কে নিহত হয় হাবিল নিহত হয় তো হাবিল নিহত হলেও তাকে ঢাকার জন্য কাবিল কিছু বুঝে না যে কি করতে হবে না করতে হবে তখন কাক এসে শিখিয়ে দিল হ্যাঁ এটা কাকে মেরে ফেলে দিল তারপরে মাটি হেঁচরে হেঁচে ঢেকে আজ মিসলা তোরাভোগ রে হাই হাই সর্বনাশ আমি এই কাক চাইতো অধম হয়ে গেলাম আমি এই কাকচাই তো অধম ফাওয়ার সওয়াত আফি আমার ভাইয়ের লজ্জা স্থানটা আমি ঢাকতে বললাম না ভাইয়ের শরীরটা আমি ঢাকার মতো বুদ্ধি জ্ঞান আমার হলো না এ করে চলে আক্ষেপ করেছিল কাবিল্পকে ঢেকে রাখা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত দাফন হয়নি বলছেন এই বিষয়ে বিষয়টা মুস্তাহাব বাও এই বিষয়ে কোনো দ্বিমত নাই মানে কোন ফোকাহা বা অলামাই কথা বললেন যে না খুলে রাখতে হবে সুতরাং খুলে রাখবেন না লোকজন কেউ যদি দেখতে চায় আর মনে করে যে দেখাবো তাহলে চেহারার উপর থেকে চাদরটা উঠিয়ে দেখে দেবেন আবার ঢেকে দেবেন মতের পরে মত মানে কি মৃত্যুর পরে হ্যাঁ মত মানে মৃত্যু আর মাইয় মানে তো মৃত্যুর পরে এই মৃত্যু মতেহি শব্দটা কে বলছেন আয়স বর্ণনাকারী আয়সা রাজি আল্লাহা আয়সা রাজি আল্লাহার ইসলামী আকিদা ছিল যে আমার স্বামী সাল্লাম মারা গেছেন বাদামি আর আমাদের দেশের কিছু ভাষা আছে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন রহল বখারি হাদিস এই হাদিস থেকে মাসলা বুঝতে পারলাম যে জওয়াজ ও তকবুল মৃত ব্যক্তিকে চুমন দেওয়া कार्य जारन्न जीवी चुमन देर जीवद मृत्यू चुमन दी झेले मे चुमन देना चुमन देनाज नई स्त्री के चुमन देव जायेज ना जाज नाल क्योंकि स्वामी स्त्री के अथवा स्त्री स्वी के चुमन दी लोकजन सामने नाई दिल बा लोकजन सामने से मन कर जान कपाल चुमन दिल तो जाए तो जा मारा गी गे मारा गेमारा मारा गेट चंदी चल रहा हाँ जी बदाय जाएज ना जो मामाकाल जा मारा गायेज যাইজ নাই এই রকমই দেখাও যায় দেখাও যাই না যাদের জন্য দেখা যায় ই দেখা যায় কিন্তু গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমি দর্শক বলেছিলাম যে একু সংস্কার আছে না আমার মনে হয় আর একটা দর্শক রাখা এই বিষয়ে দাস ছিল আমাদের দেশে একটা কুসংস্কার আছে কোন মানুষ মারা গেলে গোটা গ্রাম এলাকার লোক ছুটে দেখার জন্য মহিলা মারা গেলে মহিলা পুরুষ সবাই দেখতে যায় আর পুরুষ মারা গেলে মহিলা পুরুষ সবাই দেখতে যায় না যাইজ কাজ সে আর বৈশ্বিক হোক বৃদ্ধাই হোক মারা গেছে আর গোটা গ্রামের লোক পুরুষ নারী সবাই এসে দেখছে এক নজর দেখে নি শেষখানে একটু জীবনে আর তো দেখতে পাবেন একটু দেখে দেখেনি একটু দেখাও আজ্লা আরাম বেঁচে থাকা অবস্থায় আরাম ওই রকমই পরে দেখা হারাম কিন্তু মুশকিল হচ্ছে আমাদের পর্দার নাই যার ফলে বেঁচে থাকা অবস্থায় দেখেছে রাত দিন দেখেছে যে কাকি হয় গ্রামের ইয়ে বলি তমক বলি ও গ্রামের সেই গ্রামের আত্মীয় সেই জন্য দেখেছে জিন্দা তো দেখছে মরার পরেও দেখছে নবী করিম সাল্লাহালামকে কত ভালোবাসতেন্লামালের সময় কাছে ছিলেন না তার বাড়ি যে বর্তমানি তখন আওয়ালী বলা হয়তো আওয়ালি অনেকটা দূরে তো ওখান থেকে খবর পেয়ে তিনি ছুটে আসলেন আর প্রথম সরাসরি ঢুকলেন মেয়ের ঘরে কারণ মেয়ের ঘরে আয়স রাজ হয়েছিল ঢুকার পরে কাপড়টা মোবারক চেহারা উপর থেকে উঠিয়ে তিনি চুমন দিয়েছিলেন এবং তিনি কত ধৈর্যশীল ছিলেন আর তিনি শক্ত অন্তরে মসজিদে আসলেন চমন দেওয়ার পরে নবী সাল্লামের মোবারক জাহাজ দেখার পরে আর তারপরে দেখলেন যে উমার কেউ বুঝাইতে কেউ পারছে না তখন খোদবা শুরু করেন বক্তব্য শুরু করলেন তখন ওমারের হোঁস ফিরে আসলো রাজিয়া তাহলে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন পাগলের মতো বলছে। কি বলছেন তার হোস নেই যারা আবুকার সিদ্দিক রাজিয়া তার জীবনী লিখেছেন তারা লিখেছেন তার জীবনীতে যে নবী সালামের এনতেকাল পরে মাত্র সোয়া দুই বছর তিনি ছিলেন খেলাফতে বেঁচে ছিলেন বেশি সময় বাঁচতে পারেননি কারণ তার এত শোক ছিল রসুরে যে সেই কথা তার জীবনীতে লেখা হয়েছে এই জন্যই ভালোবাসে একদিক থেকে হয় কি বলছিলেন লত্তা হাজু আবা বকরিল খালিল আমি আল্লাহ ছাড়া কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু খালিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আউ আমার অন্তরঙ্গ বন্ধু বলে আমি গ্রহণ করতাম আর এই ঘোষণা করে দিতাম যে আমার অন্তরগ বন্ধু আমার আল্লাহর বন্ধু আল্লাহ থেকে বর্ণিত বলছেন যে নবী করিম সাল্লাম বলেছেন নফসুল মোহামেন্লা বেদাইনি আত্মা ঝুলন্ত থাকে তার ঋণের সাথে আত্মা ঝুলন্ত আল্লাহকে মানেনি পরকালকে বিশ্বাস করে। তো তার তো অপরাধ এই রিনের ঋণের গোনার চেয়ে বড় বড় অপরাধ রয়েছে সেজন্য তা তো তার কথা বলার প্রয়োজন নেই কিন্তু একজন মমিন মুসলিম তার তৌহিদ ঠিক আছে মুক্ত আজকালকার মুসলিম বেনামাজি মুসলিম নয় জি হ্যাঁ ফরোজ অজিম আদাইকারী মুসলিম হারাম কাবিরা থেকে বেঁচে থাকা মুসলিম কিন্তু একটা অপরাধ করে গেছে ধার নেওয়া যায় প্রয়োজনে धार ना जाए कर प्रस्तुति सम्भव ऋण करा कद चले कि आगे बाबा ऋण अच्छे ठीक दिए आगे ऋणोध कर मुक्त कर मुस्लिम प्रयोजन पूरा हम पैसार मोबाइल क्या है सबक सब समस्या समाधान तरह आर्थिक समस्या समाधान आज क्यों शुद्ध ऋण समस्या समाधान करते हैं क्या शोध करूक फरज हमारा आपन जन वारे तरह धन सम्पद परशोध कर मेयर क्षेत्र मानुष जन मारा जाए कप्य ता, जड़ित मसला जड़ित प्रथम दफन एक मानस मारा गया प्रथम शुरू करते काफन दफन व्यवस्था करते हैं আগে ঋণ পরিশোধ করে আর তার কাঁফোন কেনার পয়সা নেই কাঁফন করার জন্য যদি কিছু খরচ খরচা মানে ফ্রিতে গ্রামে গঞ্জে খনন করে পাচ্ছেন আপনি কিন্তু অনেক জায়গায় পয়সা দিয়ে কবর খনন করাইতে হয় তো এই খরচের প্রয়োজন রয়েছে তো এইরকম আনুসঙ্গিক যে খরচ এবং ফিন প্রস্তুত করা টাকা পয়সা ভাগ করে দেওয়া ঋণ পরিশোধ করতে হবে দুই নম্বরে আর আর তারপরে তিন নম্বরে হচ্ছে আগে ভাগ করে দিয়ে ছেলে ভাগ করে দিবে যে আমার জমি জায়গা থেকে এক বিঘা দিবে। অথবা আমাদের যে কোন দিয়ে দিতে হবে এক কথায় শুধু গনার কাজে পাপের কাজে দেওয়ার জন্য ওসিয়ত করে তাহলে তার বাস্তবায়ন করা চলবে না গনার কাজ সিনেমা হলে দান করে দিবে তাহলে চলবে না মাজার দান করে দিবে হ্যাঁ ঠিক বলেছেন মাজারে অফ করে না জানিস गुणार्ज मुस्लिम सम्पर्क एक कतियत करते मैक्सिम एक तृतीय अंश तीन लाख टाइम जमी आज एक खूब बस चाहते कम रखा उचित उत्तम हम रखात আর ও সিওতের বাস্তবায়ন করে দিয়ে দিয়ে তারপরে যতটুকু বাঁচবে ঋণ পরিশোধ করে বাঁচবে তাহলে তাহলে কি হবে ওসিয়তের বাস্তবায়ন হবে না আর ওর সিন রাগও পাবে না কিন্তু আমাদের ছেলেমেয়েরা করবে আমাদের দেশের আগে ভাগ বসে বসে আছে আর বাড়ি মাটি আবার বিক্রি করে তুই টাকা পয়সা পাবে পাবে দিব কোনদিন পারলে দিব जमी जैगे माटी बच्चे बात तीन तकुकुलराधिकारी प्राप्त कथा मन रखी करीब हदीस ममिन आत्ता झुलंत अवस्था मान आजाब पे थके शिता सतर्क बनी इस কঠোর শাস্তির কথা সাল্লাহাম বলেছেন একটি জানাজান না যার উপর ঋণ থাকত মারা গেছে ঋণগ্রস্ত অবস্থায় একদিন এক মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো ফাসা আল্লাহ আলীহেদাইন জিজ্ঞেস করলেন রসলাই সাল্লাম তার উপর কি ঋণের বোঝা আছে দুটি দুটি আমি পড়বো না রাসুর হামাতের আলমাই ফকাহাদের দলিল যে কোনো পাপি কাবিরা গুনাকারী ফরোজ অজেব তরুকারী অথবা হারাম কাবিরা গোনা করতো নাজাইজ কাজ করত হ্যাঁ অথবা ঋণ করস্ত এইরকম ব্যক্তি আত্মহত্যাকারী হোক শুধু আত্মহত্যাকারী জানাজা আমাদের দেশের লোকেরা পড়ে না বাকি মুশরেকের জানাজা পড়ে কবর পূজারিরও জানাজা পড়ে বেনামাজির ও জানাজা পড়ে খনিরও জানাজা পড়ে জেনাকারিরও জানাজা পড়ে মদখরেরও জানাজা পড়ে সবগুলো জানাজা পড়ে পড়ে না পড়ে না নাস্তিকর জানাজা পড়ে নাস্তিক জানাজা পড়ে না উজবিল্লা जा दलिले जा नेक लोक परहेश गोकला लो भलो मानसरा शासनमूलकें पापी गणागारे एल की বাকি যারা বেচা আছে সমাজের গণাগার পাপিষ্ট অপরাধী তারা সতর্ক সাবধান হবে আরে আমাদের গ্রামে অমুক লোক মারা গিয়েছিল কিন্তু আমাদের এখানকার শেখ নামাজ পড়েননি মৌলানা নামাজ পড়েননি মৌ মুফতি সাহেব নামাজ পড়েননি মসজিদের খতিব সাহেব নামাজ পড়েননি মামু সাহেব নামাজ পড়েননি জানাজা পড়েন নাই অমুক নেতার ওপর তাহলে শাসন হবে তাহলে আমিও তো একদিন মরবরে আর বেনামাজিয়া মরলে আমারও কিন্তু জানাজা হবে না আমিও যদি আত্মহত্যা করি তাহলে রোজা রাখতো না জানাজা পড়বেন না শাসনমূলক কেউ জানাজা পড়বে না এই কথা নাই যে বিনা জানাজা দাফন করে মুসলিম যদি হয় বড় কুফুরি না করে তাহলে বিনা জানাজায় দাফন করা যায় জানাজা অবশ্যই পড়তে হবে কিন্তু সৎ লোকেরা জানাজা পড়বে না যদি কাবিরা গুনাকারী হয় এই রকম থাকে বললেন যে তোমাদের জানাজা তোমরা পড়ে নাও তা ফাকাল আবু কাতাদা আবু কাতাদা সাহাবি বললেন যে হোমা আলাইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল এই দুই দিন আমার কাঁধে থাকলো আমার দায়িত্বে থাকলো আমার জিম্মায় আমি এই দুই দিন আর পরিশোধ করে দেব আর বিভিন্ন এলাকায় বিজয় লাভ করলেন গণীমতের ধন সম্পদ পেলেন ফাই ধন সম্পদ পেলেন ইত্যাদি বিভিন্ন এলাকা যখন বিজয় হলো হোনাইনের বিজয় হলো যথেষ্ট ধন সম্পদ পেলেন তখন আর অভাব ছিল না রসুল্লাহাম শেষ জামানাই রসর উল্লাহাম সাহাবাইকার কোন অভাব ছিল না কিন্তু বেশি বেশি দান করে দিয়ে রসোর শেষ জীবন পর্যন্ত বাড়িতে অনাহারে থাকতেন তার পরিবার অনাহারে থাকত কিন্তু তারা রাখতেন না আসলে দান খেরাত করে দিতেন নবিসাল বললেন যখন সচ্ছলতা আসলো তখন কি বললেন আনা আউলা প্রত্যেক মমিনের চাইতেও আমি তার নিকটবর্তী আমি নিকটবর্তী মানুষ কি বুঝলেন আমি আমার জন্য যতটা কল্যাণ কামনা করি তার চেয়েতে বেশি কল্যাণ কামনা করেন কে রসরুল্লাহ সুরে বলেছেন আপনি আপনার উপর যতটা দয়াশীল না আপনার যতটা আপনি হিতাকাঙ্ক্ষী নন আপনি আমার জাহান্নামের দিকে আমার গুণাগার হবে পাপ করবে আর জাহান্নামে যাবে আর তার জন্য আমি সাফাত করতে পারবো না শির করবে বিলাত করবে আর তার জন্য সাফাত করতে পারবো না তাকে হউজে কে পানি দিতে পারবো না ফেরেস তাড়িয়ে দেবে এটা নবীস আসলাম যেন কষ্টের বিষয় আপনাকে কষ্ট লাগে না আপনি শির বিদাত করছেন আমি প্রত্যেক তার নিজের ব্যক্তির কেউ যদি ঋণ ছেড়ে মারা যায় ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে আমার কাঁধে থাকলো কে বললেন রহমতুল আলমিন রহমতুল্লাহ আলমিনের বাস্তবায়ন তিনি যে বিশ্ব জাহানের মানুষের জন্য বরং সমস্ত সৃষ্টির জন্য রহমত मान तेज छड़े जाए लगे फाली वाते धन सम्पद थे स्वच्छल थे टाक पैसा बेड़े जाए जमी जैगे रेखे जाए वारेरा पाद अभाव थे ऋणग्रस्त थे तो ऋण पर कार दायित्व जो दिन आर दायित्व এখন রসুল্লাহামের ইনতেকালের পরে তাঁর খালিফা কে তার খলিফা কে আরেক চলে গেছেন তারপরে এখন কে খালিফা এখন রসুল খালিফা ওদের কাছে পয়সা কোথায় আলেম ফকির হ্যাঁ পীর হলে একটা কথা হইতে যে পীর রাধনাড্য কাছে পয়সার হবে নেই হ্যাঁ আলেম হচ্ছে ইলমের ওয়ারিস এলমের খালিফা नेतृत्व खलीफा हुसैन शासक गोष्ठी सूतरा शासक गोष्ठी केन्नतर आदर्श उचित अभाव जदि ऋण गृहस्थ अवस्था मारा जाए सरकार फंड ऋण परिशोध करजा मुक्त कर शिमुक्त कर এটা খালিফার জন্য ফরজ এটা শাসকের জন্য কি খবর তুমি পরিশোধ করেছ বলছি করে দেবো করা হয়নি একদিন জিজ্ঞেস করেছেন তারপরে তারপরে পর দেখা হয়েছে কি ব্যাপার করেছো পরিষদ করেছো বলছে পরিষদ করে দিচ্ছি হ্যাঁ দিয়ে জিলদাতহু এখন আগুন নেমিয়ে ঠান্ডা হইল তার শরীরটা হান্না চিন্তা করতে পেরেছেন সুতরাং ঋণ এরকম রাখবেন না নিজে অসুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষ আর এখনও রিন করে যাচ্ছেন কি দুনিয়ার লোভ রয়েছে যে আপনি করছেন কি দুনিয়ার প্রয়োজন রয়েছে যে ঋণ করে অসুস্থ মানুষ কখন মত চলে আসতে পারে বিশেষ করে আর যারা জানেন সুতরাং সব করে ঋণ রাখবেন আর ঋণ যদি করেন কখনো তো বিকল্প ব্যবস্থা রাখবেন ঠিক আছে ঋণ করেছি কিন্তু আমি থেকে সৈন্য স্থান পূরণ করে দিতে পারবো যে কোনো সময় আমি ঋণ পরিশোধ করে দিতে পারবো অথবা আমার ছেলে মেয়েদেরকে পরিবারকে ওসিয়ত করে দিয়েছি লিখিত দিয়েছি তারা অবশ্যই পরিশোধ করে দিবে তাদের ইমানের ওপর হ্যাঁ তাদের আল্লাহ তার উপর আপনার আস্থা আছে যে আমার স্ত্রী বা আমার ছেলে মেয়েরা খেয়ামত করবে না বেমানি করবে না অবহেলা করবে না যে স্বামী ফেঁসে থাক হ্যাঁ বাপ ফেঁসে থেকে যাক কিন্তু আমরা ঋণ পরিশোধ করব না আমরা ভাগ করতে চাইছি এটা করবে না তাহলে ঋণ করেন আর কোনো ব্যবস্থা নেই ঋণ করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এটা একজন মুসলিমের কাজ নয় নবী করে দেবেন সমস্ত গুণা মাফ করে দেবেন ইল্লা গুণা আল্লাহ মাফ করবেন না কি মাফ করবেন না ঋণ অবস্থায় যদি মারা যায় তাহলে ঋণের গুণা আল্লাহ পাক মাফ করবেন না সুতরাং ঋণ পরিশোধ করা বা খরচ তাড়াতাড়ি করা ঋণ পরিশোধ করাই তাড়াতাড়ি করবেন আর টাকা নিয়ে বসে আছেন অথচ দিয়ে দিতে পারবেন সব কাজ আপনার চলছে তারপরে দিচ্ছেন না আমাদের আছে। না আর একটা চাইতে হবে আমি তো নিজের জন্য খুব অভদ্রতা মনে করি যে আপনাকে দাঁড় দেওয়ার পর আমাকে চাইতে হবে আমার দ্বারাই কাজ খুব কষ্ট করাবার জন্য আপনাকে দিয়ে দিয়েছে আল্লাহর আপনি টাইম আপনি দিয়ে দিবেন যদি দিই কিন্তু আপনি ব্যতিক্রম সেটা হয়তো আপনার বলা আছে যে অসুবিধা নেই আলাদা কথা কিন্তু দিলাম আর তারপরে আপনাকে আবার স্মরণ করাইতে হবে যে ভাই ও পয়সাটা এটা খুব আমাকে কাজটা খুব ছোট কাজ লাগে সেই জন্য এইরকম করবে অনেক শরীফ লোকেরা মুসলিম সমাজে আছেন যে আপনার नाजायजी लाभवाना चाहते ना चाहते गा चाहते कत बार कत बार के आदाय आल्लाह पाक कत किसे आदाय आल्ला पाक तो यको जान ना বাড়িতে সবচাইতে ভালো ঋণ পরিষদের ভালো হচ্ছে নিজে থেকে সময়ের আগে এক মাস টাইম নিয়েছেন বিশ দিনে দিয়ে দেন পনেরো দিনে দিয়ে দেন ঋণ পরিশোধের ক্ষেত্রে যেন তাকে চাওয়ার সুযোগ না দেন এটা হচ্ছে উত্তমভাবে ভাবে করা উত্তমভাবে ভাবে করা হচ্ছে যে আপনি স্বেচ্ছায় বেশি দিয়ে দেন বেশি দিয়ে দেন কিন্তু দেখেন আমাকে কেউ ধার দিলে আমি ব্যবসা বাণিজ্য করি আলহামদুলিল্লাহ পরে অনেকে এরকম আছে আলহামদুলিল্লাহ আমাকে আমার সাথে কেউ ধার আদান প্রদান করলে তাকে লস হইতে দি না হ্যাঁ ব্যাংকে যা হবে তার চেয়ে লাভই হয় তাহলে তো আগে থেকে লোভ পেয়ে আছে যে একে ধার দিলে ফাইদা আছে সুদের রাস্তায় সুদ হয়ে গেলেন সুদ খাওয়ার উপহ কোন দিয়ে দিলেন জায়েজ কোন অসুবিধা নেই এর একাধিক দলিল রয়েছেন হাদিসেব সিরাদি আল্লাহ ফখর বলেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন যেসব ভাই বোনদের ঋণ আছে মুসলিম ভাই বিশেষ করে যারা এখানে হাজির হয়েছি সরাসরি অথবা অনলাইনে আল্লাহ পাক আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন আর ওই সব মুসলিম ভাই বোনরা যাদের মধ্যে দিন দায়ের রয়েছে কিন্তু অভাবের কারণে ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ পাক তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক তাদের যেন বরকত দান করেন আল্লাহ পাক সকল মুসলিমকে যেন হৃদায়ত দান করেন আমানত রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের শেষ পরিণামটা যেন ভালো করেন আমাদেরকে তবর অবস্থায় রায় রাহিল্লা অবস্থায় যেন আল্লাহ পাক মৃত্যু দান করেন আল্লাহ পাক সকলকে যেন দান করেন সালাম আলমুরসিনহামদুলিল্লা রে